कत कार्यकी भाव कुरानिदायत कोटी, -कोटी मानुषर जीवन हल आलोकित देखुरान आलो, आलो। प्रति शनिवार मंगलवार सन्धार साढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगल्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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবীনা সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা আরিয়াদিতাব থেকে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা সম্পর্কে যে অধ্যায়গুলি আছে এ বিষয়ে আমরা আলোচনা সরে আসছিলাম আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটা হল বাবুর রাজা আশা আকাঙ্ক্ষার অধ্যায়ের এই হাদিসটি আন আবি হুরাইরা তালা আনিনবী সাল্লামি আনবিহি তাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম তিনি বর্ণনা করেন এবং তিনি বলছেন উনি আল্লাহ থেকে বর্ণনা করছেন তার মানে হাদিসে কুদ্সি এটাকে বলে হাদিসে কুদ্সি তিনি বললেন কোন গুনা করে আল্লাহ আয় আল্লাহ আমার গুনা আমাকে ক্ষমা করে দাও ফকাল আল্লাহনু আল্লাহ তারা বলেন আমার কোন বান্দা গুনা করল এবং সেই বান্দাটা জানে যে তার একটা রব আছে তার কাছে গুনা কমা চাইলে তিনি মাফ করবেন সে এটা জেনে কি বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আল্লাহ তার গুনাকে মাফ করে দিবেন সেটা জানে সুম্মা আদা ফাজনা এরপরে সে আবার গুনা করে ফকাল এবং বলে আয় রিগির্লি দাম আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ তারা বলেন আমার বান্দা কোনো ফালিমা এরপরে সে জানল যে তার একটা রব আছে যে রব গুনা ক্ষমা করে দেয় এবং পাপকে সে পাকড়াও করে সে জানেব এরপর আবার গুনা করে আবার আল্লাহকে বলাই আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহতালা বলেন যে আমার বান্দা গুণা করলো এরপরে সে জানলো যে তার একজন রব আছে যিনি গুনাকে ক্ষমা করেন এবং পাপকে তিনি পাকড়াও করেন বলছেন এটা জানার পরেও যখন সে আমার কাছে ক্ষমা চাচ্ছে আব্দি ফাল মা এশা বলছে বান্দা যতদিন পর্যন্ত এরকম করতেই থাকবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সময় গুণা করছে গুণা করার পর মনে করছে আহা গুণা করলাম তো এই গুণা তো আল্লাহ তালা আমাকে ছাড়বে না অথেব আমার একজন রব আছে আমি তার কাছে যদি ক্ষমা চাই তিনি ক্ষমা করে দিবেন তো আল্লাহকে বলে আল্লাহ তুমি তো ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিল এরপরে মানুষ গুণা আবার হতেও পারে আবার গুণা করেছে আবার ঠিক আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ তালা মাফ করে দে হ্যাঁ তো এভাবে একবার নয় দুইবার নয় বলছে এভাবে যতদিন সে চলতেও যদি থাকুক না কেন কিন্তু সে যদি এটা মনে করে আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহ কাছে তোমরা যদি কেউ গুনা নাই করো কেহ তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নিয়ে যাবে এবং পরে এমন একটি সম্প্রদায় নিয়ে আসবে এমন সম্প্রদায়কে আল্লাহ নিয়ে আসবে যারা গুণা করবে এ পরে তারা আল্লাহর কাছে মধ্যে উত্তম ওই গুনাকারী যে গুণা করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আমরা ইতিপুরে হাদিস শুনেছি যে আল্লাহ তাল্লাহর কাছে গুনার ক্ষমা চাইলে তৌবা করলে আল্লাহ তালা এত খুশি হন যত খুশি হয় কোনো মুসাফির সফর অবস্থায় তার সওয়ারি যদি হারিয়ে যায় এবং সে যদি তার জীবন থেকে সম্পূর্ণ নৈরাস হয়ে যায় হঠাৎ করে তার সওয়ারিকে যদি সে পেয়ে বসে তাহলে সে কত খুশি হবে সে যেন নতুন জীবন পাল তো আল্লাহ নবী বললেন যে আল্লাহ তালা এই নতুন জীবন পাবার বান্দা আর একটা উদাহরণ বুঝতে পারেন কোন ব্যক্তিকে যদি ফাঁসির অর্ডার হয়ে যায় ফাঁসির কাট গড়ায় নিয়ে যেয়ে যদি তাকে আবার বলা হয় ঠিক আছে তোমাকে ফাঁসি দিলাম না যাও চলে যাও তাহলে সে কত খুশি হবে বলছেন ওই বান্দা নতুন জীবন পেয়ে যত খুশি হয়েছে কোনো আল্লাহর বান্দা যখন গুনা করে গুনা করে যদি তৌবা করে আল্লাহ তালা ওই বান্দার উপর ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন সুবাহ তাহলে আল্লাহ তালা ক্ষমা করতে চান আল্লাহ তালা চান যে তোমরা আমার কাছে চাও আমি তোমাকে মাফ করে দেবো কিন্তু আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে চাইতেই পারি না আমরা আল্লাহন বিশ্বটি হাতে সে বলেছেন ফি বাহি কোনো ব্যক্তি যখন কোন গুনাহ করে তখন কালো দাগ পরে যায় তার অন্তরের ভিতরে ফাঈদা ইস্তাক ওয়তা শকিলা কালবিহু যখন সে ইস্তেকফার করে আল্লাহর কাছে তৌবা করে তখন আল্লাহ তারা ঘুষে সে দাগটাকে তুলে দেয় কিন্তু গুনাহা করল তৌবা করলো না আল্লাহর কাছে ক্ষমাও চাইল না এরপর আর একটা গুনা করলো আর একটা গুণা করলো যত গুনা করে দাগ পরে অন্তরে তো দাগটা এমন হয়ে যায় যে পুরো অন্তর কাল হয়ে যায় আল্লাহকে বলতে আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও তুদুন ফয়াস্ত তিনি বলেন আমি রসুল আসলামের কাছ থেকে শুনেছি তিনি বলেন তোমরা যদি কোনো ফিরুন আল্লাহ তালা আর একটি মখলুক নিয়ে আসবে সেই মখলুক তারা গুনা করবে এবং আল্লাহ কাছে ক্ষমা চাবে আল্লাহ তালা তাদের ক্ষমাকে কবুল করবেন মুসলিমের রবায়ত আমরা কোন এক সময় আল্লাহ রসুলের কাছে বসেছিলাম এবং আমাদের মাঝে ছিলেন আবু বখর এবং অমর রাজি আল্লাহ মতো ব্যক্তি আমরা এক পাশে এক জায়গায় বসেছিলাম ফাঁকামা রসুর আল্লাহমিম বাইনে আধ হরিনা তো আমাদের মাঝখান থেকে আল্লাহ নবী সালাম একটু উঠিয়ে কোথাও গেলেন ফ আবু তো আলাই না আমাদের উপর উনি দেরি করলেন লেট করলেন ফা না তো আমরা ভয় করলাম যে হয়তোবা আমাদের অনুপস্থিতিতে কোনো ব্যক্তি আল্লা নবীকে কোনো ক্ষতি করতে পারে তো এই ভয় যখন করলাম ফাফা না আমরা ভয় পেলাম ফাকুম না এবং খারাপ হলাম এই আশঙ্কাটা সর্বপ্রথম আমি করেছি তখন আমি উঠে ওনাকে খুঁজতে বের হলাম যে উনি কোথায় হাতিল হাদিস এরপরে বলছেন এরপর একটা লম্বা হাদিস আছে যেটা আগেও আসতেছে তো আমি যে ওনাকে সালাম দিলাম এবং ওনাকে বললাম যে আপনি চলে আসেন আমাদের মাঝখান থেকে আর আপনার দেরি হওয়াতে আমরা তো ভুল ধারণা করছি যে কোনো আপনার কোনো ক্ষতি হয় কিনা। না তো উনি বললেন শোনো এ কথা বলতেই পেছন থেকে আর একজন দরজায় ঢোকার জন্য আওয়াজ দিয়েছে ওই বাগানেই তো আল্লাহ নবী সালাম উনি বললেন যাও যে ব্যক্তি এই দরজায় প্রথম যে আসছে সাক্ষাৎ করবে তাকে বলে দাও যে যে ব্যক্তি লাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে তো দেখলো যে প্রথম যে ব্যক্তি আসল সেটা যাই হোক হবে জান তো তিনি বললেন যে যাও তুমি এই দেওয়ালের পিছনে যার সাথে সাক্ষাৎ করবে সে যদি এই সাক্ষী দেয় যে আল্লাহ সারা কোনস্ত বিহা কালবহু এবং তার অন্তরটাও এ বিষয়ে যদি করে বাবা শিরুহবিল জাননা তাহলে তুমি তাকে জাননাতে সুসংবাদ দাও মুসলিমের তো এই হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো এই যে আল্লাহ তালা কোনো সময় একজন ব্যক্তিকে জান্নাত দেবেন শুধুই একটা কালেমার বিনিময় আল্লাহ রু ইসলাম এটাও বলেছেন মান কান আহ কালামিহিহা ইহ যে ব্যক্তির সর্বশেষ কালেমা তার মুখের বাক্য এটা হবে লাহা ইল্লাহ দাখলা জান্ জান্নাতে প্রবেশ করবে তো এই কালেমাটি ছোট্ট কালেমা কিন্তু অনেক বেশি অনেক বেশি ওয়ান আব্দুল্লাহিন তিনি বলেন রসুরুল্লাহাম যখন কোরআন মাজিদের সুরা ইব্রাহিমের এই আয়াত উনি তেলাবাত করলেন রব্বি ইন্না إبراهيم يقولون آيالله إنهن نشط طرع وكانت ذمين العديد بشير عضللن كثيرا من الناس بهو منشك ربط بشتك رجح فمن تابعني جه عمار أنه قدتك رجح فإنه مني شئ عمار دولير انتر بغتو شئ عمار دولير انتر بغتو وقال إيسا علیه السلام ابن إيسا علیه السلام بقول لين إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তারা তো তোমার বান্দা অর্থাৎ ঈশা আলাই সালামকে আল্লাহ তালাকে অতদিন বলবেন হে ঈশা তুমি কি বলেছিলে তোমার উম্মদদেরকে যে তোমরা আমাকেও ইলাহ বানাও আমাকে মাবুদ বানাও আমার মা মারিয়ামকে মাবুদ বানাও এটা বলেছিল তো ঈশা আলা সালাম বললেন হায় আল্লাহ আমি বলেছি কি না এটা তো তুমি আমার চেয়ে বেশি ভালো জানো তবে আমি যতদিন ছিলাম তাদের মাঝে আমি বলি নাই তো আমি দুনিয়া থেকে চলে আসার পর তারা এই নতুন ধর্ম বানিয়ে নিয়েছে তো ঈশার আহসালাম বলবেন আয়াল্লাহ তারা অপরাধ করেছে কিন্তু নবী যেহেতু দয়াবান হয় রাহমতওয়ালা হয় তো উনি তখন বলবে না ঠিক আছে যারা ভুল করেছে আজাব দাও তো আল্লাহ তালাকে বলবে আয় আল্লাহ ইন তু আদিবু হুমফা ইন হুম হে আয়াল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা তার মানে বুঝাতে চাচ্ছে শাস্তি না তুমি পারবা وان تقفلهم اتوجي তাদেরকে ক্ষমা করে দাও فانك انت العزيز الحكيم তাহলে আপনি অত্যন্ত পরাক্রমশালী এবং হাকিম এবং প্রজ্ঞাময় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে পথ প্রদর্শক আলকুর আনুল কারী কি করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखने साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीट टी डाय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 আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালামু আল্লা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে আশা আকাঙ্ক্ষা সম্পর্কে যে রিয়াজুল্সালহীনে অধ্যায় আছে সে বিষয়ে আমরা হাদিস নিয়ে পর্যালোচনা করছিলাম তো এ বিষয়ে যে হাদিসটা আমরা ইতিমধ্যেই পড়েছি আবদুল্লাহ বিন অমর বিন আস রাজি আল্লাহ তাল হাদিস তিনি বলেন যে সুরা ইব্রাহিমের এ আয়াত رسول الله صلی الله علیه وسلم বললেন রব্বি ইন্নাহুন্না আদলান্না কাসীরান মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিননি এবং ঈসা আলাইহিস সালামের এই বাণী ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন تغফির লাহুম ফাইন্নাকা আনতাল وقال এবং বলেন আল্লাহুম্মা উম্মতী উম্মতী আয় আল্লাহ আমার আয়াল্লাহ আমার ওম্মত আমার থেকে আয়াল্লাহ আমার ওম্মদকে ক্ষমা করে দাও আমার ওম্মতকে ক্ষমা করে দাও আমার ওম্মতকে ক্ষমা করে দাও অবাকা এবং কান্দা শুরু করলেন পাক আল্লাহ আজ্ঞা তো আল্লাহ তালা বললেন ইয়্যাব্রাইল হে জিবাই ইদ হাব মোহাম্মদ যাও মুহাম্মাদের কাছে সাল্লা সাল্লাম ওরু ক আলম আর আপনার রব তিনি ভালোই জানেন যে সে তিনি কি চাচ্ছেন ফসল হু মায়ুব কি ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন কাঁদছেন কি সমস্যায় আপনি কিনছেন ফু জিব্রিল জিব্রাইলসালাম ওনার কাছে আসলেন্লাহ এবং আল্লাহ রসুলকে যা বলতে বলেছিলেন উনি তা বললেন অবশ্য তিনি ভালো জানেন আল্লাহ বেশি ভালো জানেন ফক আল্লাহ তা তো আল্লাহ তালা বললেন ইয়া জিব্রাইল হে জিব্রাইল ইদ ইলা মোহাম্মদ আপনি মোহাম্মদের কাছে যান ফাকুল এবং তাকে বলুন ইন্না سَنُرُضِيكَ في أُمَّتِكَ ولا نَسُوَأَكَ عن معاذ بن جبل رضي الله عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار فقال يا معاذ هل تدري ما حق الله على عباد معاذ بن جبل لذي الله تعالى تنبولين امي اكدين رسول الله صلى الله عليه وسلم ارپسوني بوشة شلام كونو سواريتي حمار اعتقادر اوبر ارپسوني بوشة شلام فقال تنبولين يا معاذ هي معاد আমি বললাম আল্লাহু রসুল আলাম আল্লাহ এবং তার রসুলি বেশি ভালো জানেন ক তিনি বললেন বলছেন আল্লাহর হক বান্দার উপর সেটা হলো এই যে তারা যেন তার এবাজত করে এবং তার সাথে কাউকে যেন শরিক না করে এটা হলো আল্লাহর হক বান্দার উপর তারা যেন তার এবাজত করে এবং তার সাথে কাউকে শরিক না করে ওয়াহুল ইবাদ আল্লাহ আর বান্দারা যদি এই কাজ করে তাহলে বান্দার হক আল্লাহর উপর সেটা কি আল্লাহ ইউ আল্লাহরিক যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ তাকে শাস্তি দিবেন না الله. فقلتو عمي بولم يا رسول الله أفلا أبشر الناس تحولي عمي كيش وشنبات منوش كيش هنا بونا قال الله نبي بولين لا تبشرهم تدركي بولو نا فايتاكيلون تدركي وجدي بولو تحولي تارا اروپور برشاكوري عمل تكي تارا دور دھاكات چشتاكوربه عن البراع ابن عزب نضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم إذا سئل في القبر اذا سئل في القبر সুর ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তালা অটল রাখবেন ওই ব্যক্তিকে যারা ইমান নিয়ে আসছেন মজবুত কথার উপর অটল রাখবেন দুনিয়া এবং আখিরাতে যারা ইমানদার তাদেরকে মজবুত কথার উপর অটল লাগবেন সে কথাটাই কি এ বিষয়ে আল বার আজ এর আল্লাহ বলেন বলেছেন কবরে জিজ্ঞাসা করা হবে তো তখন যদি সে এসাদ সাক্ষী দেয় আল্লাহ আল্লাহ সারা কোন সত্য মবুদ নেই ও আন্না মুহদ রসুল্লাহ এবং মোহাম্মদ আল্লাহ রসুল এই সাক্ষী যদি কেউ কবরে দেয় তার অর্থই হলে এই যে আল্লাহ তারা তাকে এই কবরে তাকে সত্য কথা বলার জন্য আলা তাকে অটল রেখেছে তো কবরে এ ধরনের সাক্ষী দেওয়া ফেরেশ তার জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রব কী ওমা দিন তোমার দিন কী অমান হাজা রজুল এই ব্যক্তিকে তো সেখানে যদি আমার একটা উত্তর দিতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে কবর এবং কবরের পরের জীবন জান্নাত হবে ইনশা আল্লাহ وعن أنسي رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الكافر إذا عمل حسنة أطعيم بها تعمة من الدنيا وأما المؤمن فإن الله تعالى يدخر له حسناته في الآخرة ويوقبه رزقا في الدنيا على طاعته أنس رضي الله تعالى عنه تني بولن رسول الله صلى الله عليه وسلم بولن نشجح جارة كافر هاي সে যখন কোনো ভালো কাজ করে সে ভালো কাজের বদলাই আল্লাম যদি কোনো ভালো কাজ করে তাহলে সে কাজের বদলা তাকে দুনিয়ায় তাকে দিয়ে দেয় ও আমার মোমিন যারা হয় আল্লাহ তার জন্য তার এই আমলের বিনিময় যে সওয়াবটা আছে যে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন রিজিক দান করেন অফি রেসলিমি দুনিয়া নিশ্চয় কোনো মমিনকে আল্লাহ দুনিয়াই কোনো। নেকির কাজ করলে কাফির আর যারা সে যদি আল্লাহর জন্য কোনো কাজ করে তাহলে তার বিনিময় আল্লাহ তাকে দুনিয়ায় খাদ্য দেয় সচ্ছলতা দুনিয়া দুনিয়ায় হত্যা ইদা আফদা যখন তাকে নিয়ে যাওয়া হয় لم يكن له حسنه نجز بها تاركا كسنو নেকি থাকে না যে নেকির সে বদলা পাবে কারণ iman ছাড়া কোন সৎ কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না وان جابر بن عبد الله وان قال قال رسول الله صلى الله الصلاوات الخمس كمثلي نهر جار غمر على باب احدكم يغتسل منه كل يوم خمس مرات رواه مسلم جابر رضي الله রসুলাম বলেছেন মাসালুসির নদীর মতো আলা কোন কারো বাড়ির সামনে যদি এরকম কোনো নদী থাকেছিলাম রথ এবং প্রত্যেক দিন যদি পাঁচ বার কোন ব্যক্তি সেই নদীতে গোসল করে অন্য রেবাইতে আছে هل يبقى من درانهي شيئون تهولي تاركي شوريله كنو مويلة تاكتة پاري؟ تهولي كنو بكتی پانج بار گشل كنو جيروكم تار شوريله كنو مويلة تاك بينا؟ ٹھیک پانچ وقتو صلاة ادائي كنو اللہ تعالى تار گھاره كنو گنار اگ بنا؟ سبحان الله وعن ابن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل مسلمين বলেছেন যে কোন মুসলিম ব্যক্তি যদি মৃত্যু বরণ করে এবং তার জানাজায় যদি ৪০ ব্যক্তি উপস্থিত হন এমন ব্যক্তি যেই ব্যক্তিরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না কোনো ব্যক্তি জানা যায় যদি চল্লিশ জন ব্যক্তি ভালো ব্যক্তি যে আল্লাহর সঙ্গে শরিক করে এরকম কোনো ব্যক্তি যদি কারো জানা যায় শরিক হয় তাহলে আল্লাহ নবী বলছেন ইফাহ এই চল্লিশ জন ব্যক্তি যদি তার জন্য সুপারিশ করে এবং বলে আল্লাহ হুম ফিরিল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ও ফিরিল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও ও আর হাম তাকে তুমি দয়া করো এই যে দোয়া আছে এই দোয়া যদি তার আল্লাহর কাছে করে আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তাহলে এটা একটা আশার বাণী না যে মৃত্যুবরণ করার পর যদি চল্লিশ জন ব্যক্তি জান্নার শরীর হয়ে কারো যেন দোয়া করে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ তাল সম্মান তো শ্রোতাও দর্শক মন্ডলী আশা রাখি আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যেন আল্লাহর দয়া এবং আল্লাহর ভয় উভয়কে সমন্বয় করে যেন চলার তৌফি দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন এমন আমল করা তৌফিদান করেন যে আমলে বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এই বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি ওয়াকুর দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি फिल्टार कर पानी विशुद्धिस रक्त विशुद्ध है पवित्र कुरने अनेला तुम नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर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 ইউরো account number জিরো ডবল ওয়ান account number থ্রি জিরো টু ইউএস swift, BIC code, জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জন্য টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পালন করে দিয়ে এই গ্রিক কোন তুলনা নেই এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লা পাঠিয়েছেন देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरानी सोमवार मंगलवार रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नशे बांगल्